আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ শ্রোতা মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকেদের কিছু অংশের আলোচনা নিয়ে এ অংশে যা থাকবে সেটা হচ্ছে রুবিত ও উলুহিয়তের সির্কে শিরকের আলোচনা আমরা ইতিপূর্বে করেছি এবং এর ভয়াবহতার কথাও বর্ণনা করেছি এখন আমরা পর্যায়ক্রমে সির্কের প্রকারের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 আপনার এবং মানুষকে রিজিক দেওয়া এই সমস্ত ব্যাপারে কারোর হাত আছে মনে করা মানে হ্যাঁ দুনিয়া পরিচালনার ক্ষেত্রে তার কি আসে তা সুখ করার ক্ষমতা আছে এটাই বোঝানো হয় এই ব্যাপারে আপনার সুবিবাদের মধ্যে সবচাইতে ঝামেলা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 وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرُ كُلُّ يَجْرِي لِأَجَلٍ مُسَمَّعَ يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُعْقِنُونَ الله تعالى شراء الله تعالى ترى الله تعالى جيني عكشكي بينا كوتيت مجيد تعالى تُمنا دیکھتے بات جيكونا كوتيت غزارت ثم استوى على العرش পর তিনি আশীর উপর হন এবং সবকিছুর পরিচালনার দায়িত্ব তাঁর ই ফসল আয়াতির তিনি এই সমস্ত নিদর্শনগুলা বিস্তারিতভাবে বলেন এই জন্য যেন তোমাদের প্রতিপালকের সাক্ষাৎ তোমরা বিশ্বাসী হও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 প্রতিপালক হ্যাঁ সমস্ত ক্ষমতা তারি তিনি সবকিছুর মালিক আর তোমরা বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো সামান্য এতটুকুর মালিক নয় মানে একেবারে সামান্য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 দিয়ে তোমরা ধারণা করছো বা ডাকছো তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে এটা যেন রাখো যে তারা কখনো হম সামান্যটুকু পরিমাণের মালিক নয়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 जाहिर जुगे सब चाहिए उल्लेते मिले नहीं बद दिए इबादत करत अने तरज व्यय करत तक आल्ला बद दिए तक के डत तरफ आल्ला के बदरिया करत आल्ला के बद दिए तरह कुरबानी करत ছড়া <laughs>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 যে তোমরা একমাত্র আল্লাহরের বাদত করবে এবং তাগতকে প্রত্যাখ্যান করবে এটা হচ্ছে সকল নবীর দাওয়াতের আসল মূল মর্ম এটাই আমরা বুঝতে পেরেছি তাইলে আমরা আমরাতে হক অথবা উলুহিয়াতে হক কোনো ধরনের শিল্প করতে যাব না কারণ এগুলো বড় শিল্পীর অন্তর্ভুক্ত আল্লাহ শানু সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন ও সাল্লাহ আলহ নবীনা মহম্মদ আজ